أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور উম তাম উম সিউিবু সাই্লীন হুম ফি খ উমা ঔ না ইল নি জহদা হিহী নুন্নতি কু তুম বিহা তু কবি আফা সেহন হম আং তুমলা ইসল হ ফস্বী অস্বীস উনা কুম ইন্নম তুঝে যৌন ম্যামূলমুতিন ফি জিউ নাই فَأَكْرِمْنَاهُ بِمَا آتَاهُمْ رَبُّهُمْ وَوَقَاهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِيمِ وَوَقَاهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِيمِ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ مُتَّكِئِينَ عَلَى سُرُرٍ مَّصْفُوفَةٍ وَزَوجَنَاهُ ببحورٍ عين والَّذينَ آمن وَاتَّبَتهُمْ ذُّتَهُم بإمَ الحَقُناَا بِهِمْ الحَقناَا بِهِمْ ذُّتَهُم وَم أَلَتْناَاهُم مِنْ عملَلِهِم م شَي كلُلُّ مرئم بِمَا كَسَبَ رَهِي وَأَمْدَدِنَاهُ بِفَأِّْفَكِهَةِ وَلَحمِ مَِّا يَشْتَهُون يتَنَا زَعونَ فِيهَا كَأسَل ل لَغُ فِيهَا وَلَا تَأثِيم وَيَطُوفُ عَلَيْهِم غِلمَانوا اللَهُمْ كَأََّهُم لُؤلُُ مَكْنُون وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَقَانَ عَذَابَ السَّمُومِ إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُو সম্মানিত আমরা তার শ্রী শুনব থেকে নতুন একটি সুরা শুরু হয়েছে সুরাত্তুর সাতাশ পাড়ার এই সুরাটি আহ মাক্কার অবতীর্ণ হয়েছে মাক্কি জীবনে মাক্কী সুরা আয়াতগুলো খুব ছোট ছোট খুব ছোট্ট আয়াত মেজোরিটি মাকি সুরার আয়াতগুলো ছোট এবং একটু ছন্দের তাল আছে আরবরা সাহিত্য প্রেমিক ছিল তারা কবিতা বেশি চর্চা করত তার সেই সাহিত্যিকের স্টাইলের সঙ্গে মিল রেখে যাতে করে তারা পড়ে মনোযোগ দেয় আকর্ষণ পায় কোরআনে পাকে আল্লাহ তালা সেরকম করেই নাজির করেছেন এবং এই সুরার মর্যাদা <laughs> সম্পর্কে বললেন আমি নবী করিম সালামিব নামাজ আদায় করতে দেখলাম শুনেছিলাম তিনি او করছিলেন আহাদান আর তিনি এত সুন্দর করে তেলাবাদ করলেন আমি জীবনে এত সুন্দর কণ্ঠ এত সুন্দর তেলাওয়াত আর কারো মুখে কোনোদিন শুনিনি আর কে তেলাওয়াত করেছেন যার যা আল্লাহ তালাই কালামে কালামের পাক করেছেন যাকে আল্লাহ দিয়ে সরাসরি মাধ্যমে এই কালামকে ওনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন তো তিনি যখন তেলাওয়াত করবেন স্বাভাবিকভাবে সেই তালাবাতের সৌন্দর্য কি অপরসীম আর আমরা যখন একটু ভালো কারীর কণ্ঠে তেলাওয়াত শুনি তখন আমাদের কাছে কত ভালো লাগে কোন কোন সময় তো আপনি যখন দেখবেন যে এত ভালো লাগে শুনতে তালালেও সুন্দর তালাওয়াত এত আকর্ষণীয় লাগে উঠতে মনে চায় না অন্য কিছু করতে আর মনে চায় না শুনতেই এই তো কোরআনের নিয়ামতো এত সুন্দর এত মজাদার কিন্তু এখন আমাদের লোকেরা কোরআনের মধ্যে মজা পায় না আকর্ষণ সৃষ্টি হয় না কেন এই অবস্থা হয়েছে কোরআনের উপরেই আমাদের আসলে মোহাব্বত বাড়াতে হবে কোরআন সম্পর্কে আমাদের সম্পর্ক মজবুত করতে হবে কোরআনের সাথে কেন এই আকর্ষণ সৃষ্টি হয় না কেন গান বাজনার দিকে মানুষ ছুটে যায় অন্য সুর কেন মানুষকে আন্দোলিত করে আল্লাহর এই এত বড় নিয়ামত আছে সোফান আল্লাহ আপনি যদি সত্যি কোরআনে পাকের সঙ্গে সময় কাটান আপনি দেখবেন পৃথিবীতে এর চেয়ে বড় কোন নিয়ামত আপনার হাতে ধরা সোয়ার মতো নাই কিন্তু সেই মজাটা আমাদেরকে আল্লাহ করেছি ইনশাআল্লাহ এবং কোরআনে পাক এর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা এর সঙ্গে নিজের মহাব্বত বাড়ানোর জন্য কি কাজ করা দরকার এই বিষয়ে কিছু কথা বলতে চাই ইনশা হয়তো আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে ইনশাআল্লাহ বলবো আল্লাহ করলে তো সাহাবি বললেন যে এত সুন্দর কণ্ঠের সোলিত কণ্ঠের তেলাবাত আর আমি আর কোনোদিন শুনতে পাইনি মাগরিবের নামাজে তেলাবাত করেছেন এই সুরাটা কত বড় মাগরিবের নামাজে সুরা তুর পড়া তাহলে তো মাগরীবের নামাজে উনি লম্বা কেরাতো পড়েছেন তো কোনো কোনো সময় ছোট সুরা দিয়ে পড়েছেন ইজাদুল জেলা তেরা করিয়া এগুলো দিয়ে পড়েছেন কেসার মুফাসল যেগুলাকে বলা হয় আমাদের দেশের লোকেরা মনে করে মা খালি আলকা আর ওই ছোট সুরা গুলো থাকবে কোনোদিন বড় আনা যাবে না বড় আনলে হয়ে যাবে এই রকম ভাব তুর পড়ছেন এটা খবর নাই একদিন আরব দেশের কোন ইমাম কোন আলিম এসেছিলেন আমি ভুলে গেছি এখন কাকে তো কোন এক মেহমানকে নামাজ পড়াতে দিয়েছিলাম উনি বেশ লম্বা সুরা তেলাবাদ করেছেন তো আমার কাছে মনে হলো এবং পরে কিছু তিনি বয়ানও করেছেন আমাদের দেশের একজন মিয়া সাহ ছিলেন এখানে আমাদের এলমের সীমাবদ্ধতার কারণে আমরা বেশি আগাইতে পারি না আরকি আর শহী তরিকা কেউ করতে গেলে ওটার গলদ মনে হয় তো কাজেই যদিও এটা ঠিক যে বেশি সময়ে অধিকাংশ স্বামী নবী করিম সাল্লাম মাগরীবের সময় একটু করেছেন কিন্তু কোনটাই সুনতের বাইরে নয় বুঝে আসছে তো এই আমরা মাঝে নিজেরা চেষ্টা করি যে প্রায় ছোট দিয়ে বেশি বেশি পড়ি মাঝে মধ্যে একটু লম্বাটাও নিয়ে আসি যাতে করে আমরা আমাদের এই জ্ঞান বাড়ে যে মাঘীবের নামাজে লম্বা সুরা তেলাবত করা উম তিনি বলেন যে একদিন তিনি নবী করিম সালামের সঙ্গে তাওয়া ফেয়েছিলেন হয়তো ওমরায় অথবা হজে কোন এক ওকেশনে ওনার টায়ার্ড হয়ে পড়ছিলেন আমি অফ করতে করতে বেশি কষ্ট পাচ্ছিলাম শরীর খারাপ হয়ে গিয়েছিল আমি রসুল বললাম যে আমি তো আর তাওয়াফ চালাতে পারছি না আমি বেশ টায়ার্ড হয়ে গেছি কি করি ফাঁক আল্লাহ তুফি মিন ও রাসি ও আন্তি বাহ তিনি বলেন তাহলে কাজ করো উঁট বা গাধা বা ঘোড়া যে কোনো জানোয়ার ছিল মেজরিটি টাইম উঠি ব্যবহার করতেন ওনারা যে জানোয়ারের উপরে সওয়ার হয়ে তুমি তাওয়াফ হয়ে তাওয়াফ করার টায়ার যখন হয়ে গেছ এইভাবে তাওয়াত করলে জায়দ হয়ে যাবে তা আমি এভাবে তাওয়াত করলাম আর করলাম আর রসুল্লাহ সাল্লামে তাওয়ফের কাজ শেষ হয়ে গেছে তিনি তখন রেস্টে আসেন আর আমি লক্ষ্য করলাম যে আল্লাহ কি করেন ফাতুফতু ঘরের রাসুল্লা সালামের জায়গাটা বাদ দিয়ে অথবা একদম পাশে তাওয়াফের জায়গা রেখে দিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন হয়তো নিজের নফল নামাজ আদায় করছেন অতিরিক্ত নামাজ পড়ছেন আর তিনি সে নামাজের মধ্যে খিতাবি মাস্তুর এই সুরা তিনি তালাবাদ করছেন নবী করিম সাল্লাম এই সুরাটাকে নামাজের তালাবাদ করা এগুলো এখানে এই শিক্ষা পাওয়া গেলে যারা অসুস্থ হেঁটে তাওয়াফ করতে সক্ষম না ওনারা কোনো কিছুর উপরে সাড় হয়ে তাও করতে পারবেন তা আজকাল কেমন হয় উঠ একটা নিয়ে ঢুকে গেলে তাওয়ফ করার জন্য অথবা কার একটা নিয়ে এটা তো আপনাকে অবস্থা খেয়াল করতে হবে যে এখন উঠ নিয়ে ঢুকার কম ছিল তা মাঝে মধ্যে তাও করেছেন যখন টায়ার্ড হয়ে গিয়েছিলেন এটা দেখানোর জন্য যে সাথে তা করা যায় আছে এখন তো গাড়ি ঘোড়াও নেওয়া যাবে না উট নেওয়া যাবে না তাহলে কি করা যে এখন তো অন্যতর আছে তারপরে হাদিস্টার প্রমাণ আমরা এবার আসি মেইন সুরার দিকে এই ওয়া ওয়া দিয়ে দিয়ে অনেকগুলো শব্দ শুরু হয়ে গেছে ওয়া গুলো ওয়া উল আল্লাহ তালা কসম করে অনেকগুলো বিষয়ের কথা বলছেন অনেকবার কসম করেছেন করে আসল কথাটা বলবেন একটু পরে আল্লাহ কি এতগুলো বিষয়ের কসম করলেন অনেকগুলো বিষয় অনেকগুলো সৃষ্টি অনেকগুলো মাখলুকে নিয়ে কসম করেছেন আল্লাহ তালার জন্য যে কোনো বিষয় নিয়ে কসম করা জায়েজ আছে তিনি কসম করেন না। আর মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কোন দিয়ে কসম করা জাহেজ নাই কারণ কসম হল আসে। অন্য কিছু দিয়ে কসম করলে সেরেক হয়ে যায় আল্লাহ তালা যেহেতু এবাদত করা ওনার দরকার নাই কাজে এখানে সেরেক হবে না আল্লাহতালা মানুষটা আজিম করার জন্য কসম করে আল্লাহ তালা কোন কিছু তাজিম করার জন্য কিছু নাই কিন্তু আল্লাহ তালা যে জিনিসটি গুরুত্ব আছে মানুষকে দৃষ্টি আকর্ষণের জন্য কসম বলে দ্বিতীয়ত সেই জিনিসটি গুরুত্ব উপলব্ধি করানোর জন্য আল্লাহ তালা কসম করেন যে কোনো বাহলুকের এবং অনেক কিছু চন্দ্র সূর্য অশে ও কমর এই জাতীয় নাহার অনেক কিছু আল্লাহ তালা কসম করেছেন তো আজকে হচ্ছে ও তুর তুরের কসম করেছেন তুর কি জিনিস অত রেসিনা সিনাই সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আর বলেছেন যে আল্লাহ কথা তো ওহিত নাজিল করলেন আপনার কথা তো শুনলাম একটু দেখতে মনে চায় আমাকে তো এই দুনিয়া দেখতে পাবা না জান্নাতে আখেরাতে দেখার ব্যবস্থা আছে আল্লাহ একটু মনে চাই যে একটু আবদার দেখতে একটু মনে চায় তখন আল্লাহ বললেন পাহাড়টার উপরে থাকো তুমি দেখো পাহাড়টা কাছে থেকে আমি নূরের লাইট দেবো পাহাড়ের মধ্যে যদি পাহাড় করতে পারে ঠিক মতো জায়গা মতো থাকে তুমিও দাঁড়িয়ে থাকতে পারো তাহলে মনে করো দেখা যাবে আর যদি পাহাড়ের কিছু অবস্থা কাহিল হয়ে যায় তোমার অবস্থা কাহিল হয়ে যায় তাহলে তো বোঝাগুলো দেখা তোমার পক্ষে সম্ভব না তখন তিনি একটু নূর দিলেন আসেন ঝলকি পাহাড় এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে গেল মুরসা আলাহিসাম নিজে পড়ে গেলেন শুধু নয় বেহুস হয়ে পড়ে গেলেন তখন মুরসা আলাহাম বললেন যে আল্লাহ এবার আমার বুঝ হয়ে গেছে আপনাকে দেখার মতো এই বডি আমার নাই আমাকে যে বডি দিয়ে সৃষ্টি করেছেন এই বডি আপনার নূর সহ্য করতে পারবে না কাজে আমি বুঝ পেয়ে গেছি আশে দেখা হবে আমি সন্তুষ্ট হয়ে আছি এই তুর পাহাড় এই জন্য অত্যন্ত বরকতের বিষয় বরকতের বিষয় মানে এই না ওখান থেকে একটু মাটি এনে বাড়িতে রাখলে অনেক বরকত আসবে ওইটা না লোকেরা তো বরকত কোথায় খুঁজে পাওয়া যায় ওইটাকে একটু ধরতে চায় গায়ের মধ্যে মারতে চায় নদীর পাহাড় তো দূরের কথা বিভিন্ন অলিয়ালের মাজারের মধ্যে গিয়ে যেভাবে শরীর ঘেঁষা ঘাসি করে হ্যাঁ যে বরকত নিতে চায় হাতে পায় কপালে লাগায় চুমা দেয় এই মুসলিম হয়ে এই শেরিকের মতো জাহিনিয়াত মূর্খতার ভিতরে মানুষ কেন যে চলে যায় তবে এই পাহাড় মুসা আল্লাহলামের ইতিহাসের সাক্ষী কারণে সেই বরকতের কথা বলছি যে এই পাহাড়ে তিনি কসম করলেন আর তুর অর্থ এমনি ওই ওই পাহাড়ের নাম খাস করে তুর হিসাবে একটা পরিচয় যেমন আছে আবার তুর যে কোনো পাহাড়কেই বলে যে সমস্ত পাহাড়ে গাছ গাছালি আছে একদম খালি ময়দান নয় শুধু পাথরের পাহাড় না গাছ গাছালা যে সমস্ত পাহাড়ে আছে এগুলোকে আরবেতে সবগুলোকে আবার তুর বলে ইমামি বিন কেফি রহমতুল যে সব পাহাড়ের মধ্যে গাছ গাছালি থাকে সবগুলোকে আরবেলা তুর বলে আর যেগুলো মধ্যে গাছ গাছালি নেই ওম আলামি এখন ফিহে সাজারুন তু ইউ করু জ্বাল যে সমস্ত পাহাড়ে গাছ গাছালি থাকে না সেগুলোকে আরবরা আলা আর ওরা বলে জাহা জাবাল জানি হল পাহাড় আর তুর মানি ও পাহাড় তবে তোর ওই পাহাড়কে বলে যে পাহাড়ে গাছ গাছালি আছে আর মুসা আলাইসালামের সঙ্গে যেখানে আল্লাহ তাল কথাবার্তা হয়েছিল সেই পাহাড়টার মধ্যেও গাছ গাছালি ছিল ওটার স্পেসিফিক নামও পরবর্তী পর্যায়ে তুর হিসাবেই পরিচিত হয়ে আছে এখনো সিনা এলাকা সেই তুর পাহাড়ে অস্তিত্ব আছে আর একটা কিতাব যেটা একদম লাইন দিয়ে লেখা আছে মাস্তুর মানে সাতর থেকে সিন তর আর মানে লাইন লাইন বুক মানে যে বুকের মধ্যে কিতাবের মধ্যে সবগুলো লেখা আয়াতগুলো লেখা হয়েছে কোন কিতাবের কসম খাচ্ছেন আল্লাহ পাহাড়ে কসম খেলেন তুর পাহাড়ের দুই নম্বরে কসম খেলেন এই কিতাবটির তর্জমা বা তফসির এসেছে হুয়া আল্লাহ মাহফুজ এটা হচ্ছে আল্লাহুল মাহফুজোর মাহফুজ মধ্যে অনেক কিছু লেখা হয় যেমন সাইন বোর্ড আছে আমরা সাইন বোর্ড বলি না যে অনেক কিছু লেখে বোর্ডের মধ্যে লেখা আছে সাইন বোর্ড লেখা দোকানের নাম কি অ্যাড্রেস কি কি পাওয়া যায় বোর্ড এটা হলো লাউ বা স্লেট আমরা স্লেটে লিখেছি এটাকেও লাও বলে আগের জামানায় এই স্লেট আবিষ্কার হওয়ার আগে কাগজ আবিষ্কার হওয়ার আগে সাহাবিদের তাবিদের সবাই বাচ্চারা লেখাপড়া করতো কাঠের একটা প্লেটের মতো করে বানাই রাখতো স্লেটের এর মতো করে ওখানে লিখত এইগুলোকে লাউহে বলা হতো তো লেখা যে কোনো বোর্ডের মধ্যে লেখে এটাকে লাউহে বলে তা লাহ বোঝা গেল আর মাহফুজ অর্থ কি যেটা মানে ওয়েল প্রোটেক্টেড প্রোটেক্টেড যেখানে লেখাগুলো সংরক্ষিত থাকে এই যে কোরআন আজকে আপনার আমার কাছে আসে এসেছে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন কবে পাঠিয়েছেন কবে চোদ্দশো পনেরোশো বছর আগে নবীকারি সাল্লাম যখন ব্যাসাত হয়েছে ওনার ভরে পাঠানো হয়েছে এর আগে আরেক জায়গায় ছিল আবার আমাদের কাছে থাকবে পৃথিবীতে কোরআন কতদিন কে আমাদের আগ পর্যন্ত কেমতের কিছুদিন আগে কোরআন উঠে যাবে মানুষের দিল থেকে হাফেদরা দেখবে পরের দিন সকালে উঠে তাদের দিলে আর কোরআন নাই শেষ পৃষ্ঠাগুলো উল্টাই দেখবে কোনো লেখা নাই করান কোথায় গেছে আল্লাহ তালার কাছে আবার চলে যাবে এ কোরআন এজিদ ছিল ওই লাহুর মাহফুজে সেখান থেকে আল্লাহর আরসের নিচে যে লাহ মাহফুজ আছে ওখানে ছিল ওখান থেকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন জমিনে নবী মুদ রসুলকের মধ্যে ওনার কণ্ঠ দিয়ে আমরা পেয়েছি আজকে মুখস্থ করা এবং লিখিত আকারে আমাদের কাছে এই লাউহুজ এর কথা কিতাবুর এটার একটি অর্থ এসেছে আর কোন অর্থে এসেছে আল কুতুবুল্লাহ যে সমস্ত কিতাব আল্লাহ তালা আগে নাজিল করেছেন সবগুলোই আল্লাহ সমস্ত কিতাবগুলোই আল্লাহ মধ্যে রেখেছেন সবগুলো লিখিত এবং পৃথিবীতে যতদিন থাকে এগুলোকে লেখার করেছে আজকে আমাদের কাছে কিতাবটা যেমন হাতেদের সিনার মধ্যে আছে তেমনি আবার আমাদের কাছে লিখিত আকারেও আছে সোজা কথাই এই কোরআনে পাক কসম আল্লাহ তালা করছেন যেটা অরিজিনালি একদম এই একটা অরিজিন আছে এটা ম্যানমেড নয় মানুষের নয় অরিজিনাল দুই নম্বর কসম গেল এই কসমের আরেকটু ব্যাখ্যা আছে এই কিতাবটা যে লেখা আছে লাইনে লাইনে এবং মাহফুজ হয়ে প্রোটেক্টেড হয়ে সেটা ব্যাখ্যা এসেছে কোথায় আছে হলো আল ওয়ারাক মানসুর হল আল মুত যে এমন কাগজে লিখিত আছে এমন লেখার জন্য ব্যবহৃত হয়েছে যে কাগজের মতো যা কিছু সেটা মফসুত অনেক খোলা মেলা একদম ছোটখাটো জিনিস নয় গুটিয়ে রাখা নয় সেটা ওপেন খোলা খোলামেলা কোরআনে পাকে তাহলে মাহফুজ যেটা আছে সেটা খুব সেটা আল্লাহ কাছে যেভাবে সংরক্ষিত আছে এবং পৃথিবীর ছিল না এভাবে তাহলে দুই নম্বর কসমের পরে আসছে তিন নম্বর কসম ওয়াল বাই তিলমা পৃথিবীতে আছে বাইতুল্লাহ আল কাবাতুল মুসারফাহ এটা হচ্ছে আল্লাহর একটা ঘর মানুষের জন্য আলবাইতুল মামুর আছে আর আসমানের মধ্যে কোন আসমানে আছে অনেক রে সপ্তম আসমানে কোনো কোনো রেবায়তে তৃতীয় আসমানে রেবায়সমানে এসেছে যখন নবী করিম সালাম এসরা এবং মেয়েরাজ গিয়েছিলেন তিনি যখন বাহি ইস সপ্তম আসমান ক্রস করে যখন আরো আগে গেলেন আল্লাহ তালাশের কাছে চলে গেলেন ঘর ওয়াইয়ুল আলফান এবং আমি দেখতে পেলাম সেই ঘরের পাশে সেই ঘরের ভিতরে তাওয়াফ করতে আর আল্লাহর ইবাদত করতে নামাজ পড়তে আল্লাহাদা প্রত্যেক দিন আসেনা কোনদিন আর এই ঘরে ফেরত আসার চান্স পান না আল্লাহ ফেরিস্তা কত আসে এবার হিসাব করেন কম্পিউটার নিয়ে বলবেন নাকি ক্যালকুলেটর হিসাব করবেন আজম আলাহিসাল্লাম থেকে নিয়ে দিয়ে আমরা এই পর্যন্ত সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত কত দিন কত বছর কত হাজার মিলিয়ন বছর গেছে না কোটি বছর গেছে আল্লাহ তালাই ভালো জানেন প্রত্যেক দিন সত্তর হাজার নতুন ফেরেস্তার গ্রুপ যাচ্ছেন তাহলে এক একদিন সত্তর হাজার হইলে মিলিয়ন বছর হিসাব করেন হিসাব করলে কি তার মিশা অসম্ভব আল্লাহ তালার সৃষ্টির মধ্যে যে কি পরিমাণ আছে অসম্ভব আল্লাহ সৃষ্টি কি বিশাল সাইজ কি বিশাল তার এরিয়া ওনারা কি করণীয় সেখানে ইয়া তা'বাদুনা ফীহি ওয়া ইয়াতুফূনা বিহি কামা ইয়াতুফু আহলুল আরদি বিকা'বাতুহুম ওনারা সেখানে ইবাদত করেন নামাজ পড়েন তাওয়াফ করেন ওই ঘরের চত্বর পাশে যেভাবে জমিন ওয়ালারা এই জমির বাসিন্দারা কাবা ঘরে ওখানে যায় ইবাদত করতে তাওয়াফ করতে আল্লাহর ফেরেশতাদের তাওয়াফের এবং সেটি হচ্ছে সপ্তম আকাশের ফেরেস কাবা। কোন কোন কোনো আছে আসছে এরকম করে প্রত্যেক আকাশে একটা করে কাবা আছে এক একটা নাম আছে আলাদা আর দুনিয়ার আকাশে যে সর্বনিচের আকাশ যেটা আসমান সেখানে যে কাবা আছে কোনো কোনো রেওয়ায়তে সেই কাবার নাম আসে বাইতুল ইজাহ এভাবে করে রেওয়ায়ত এসেছে আর যখন তিনি সেখানে গিয়ে গেলেন ওই বাইতুল মামুরের ওখানে মেয়েরাজের সময়ে সেখানে তিনি আরেকটা জিনিস দেখলেন দেখতে পেলেন ইব্রাহিম আলাইসনেদার ইব্রাহিম আল্লাহাম সেখানে ওই সপ্তম আকাশের বাইতুল মামুরের যে কাবা আছে সেখানে সে ঘরের একটা ওয়ালে হেলান দিয়ে বসে আছেন। নবী করিম সাল্লাম সে কোনো দেখা হলো সপ্তম আকাশের উপরে সোজা আরস বরাবর তার অবস্থান লোকেশন ইসলিফি হিকুল ই আর সেখানে সত্তর হাজার ফেরস্তা প্রত্যেক দিন নতুন করে এক একটা গ্রুপ জানে বাদত করার জন্য তবাফ করার জন্য আর কোন দিন আবার যাওয়ার তাদের সুযোগ হয় না তাহলে এটা কয় নম্বর কসম গেল তিন নম্বর কসম হচ্ছে আলবাইতুল মাহমুরের কসম অবশ্য কোন কোনো তাফসিরে আল বাইতুল মাহমুর বলতে কাবাঘর কেউ উল্লেখ করেছেন কোন কোন তাফসিরে তবে সেটা খুব মাইনরিটি মোসাশের মাহামুর মানে আবাদ হয় যেটা যেটা আবাদ করে আবাদ হয়ে আসে আবাদ হয় দিয়ে আবাদ হয় ইন্নু মাসা যে লি মানে আহ মানা বিল্লাহ মেলা আহ তো আল্লাহর ঘরগুলো আবাদ করে কারা ওই সমস্ত লোকগুলো যারা আল্লাহর প্রতি ইমান রাখে আপনার রাখে তারা ইবাদত করে তো এই মামু এই জন্য পৃথিবীকে বলা হয় আল আলমাম কারণ এটা অনেক আবাদ আবাদ মানে কি ঘন বসতিপূর্ণ লোকজন আছে। তো কাবা আলবাহুল মাহ্ম হইতে পারে এই সন্সে সব সময় লোক আসে ওখানে নাকি নাই কাবা ঘরে গেলে কোন সময় লোক পাওয়া যায় না বছরের তিনশো পঁয়ষট্টি দিনে বারো মাসে সপ্তাহের কারো জন্য জায়েজ নাই এই কাবা ঘরের এবাদত করতে আসবে তাওয়াফ করবে নামাজ পড়বে বাধা দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য কোন জালিমের জন্য পারমিশন নাই এজন্য কোনো বাদশাহ কোন শাসক সিকিউরিটি হোক যাই হোক এটাকে টাইম লিমিট করে বন্ধ করতে পারবে না লোকেরা তখন চব্বিশ ঘন্টা তাও কাঁপা সব খোলা পায় মুদিনেশ্বরীর গিয়ে দেখে রাতে নটা পরে বন্ধ করে দিচ্ছে আর ভালো লাগে না সেখানে যা হবে ওইটার ব্যাপারে নবীকার হাজির দেন নাই কাজে তারা সিকিউরিটি জন্য বন্ধ করে কিন্তু কাবা ঘরকে তাদের চব্বিশ ঘন্টা সিকিউরিটি দিয়ে হলো চালু রাখতে হবে বন্ধ করার সুযোগ নাই তো এই জন্য এটা আলবাই তুল হতে পারে আর হতে পারে আসমানের কাবা যেটা ফেরেস্তাদের জন্য সেটাই যে ব্যাপারে অধিকাংশ তাফসির আলোচনা করেছেন তাহলে এটা গেল ক নম্বর কসম তিন নম্বর কসম চার নম্বর কসম হচ্ছে ওয়সা কফিল উঁচু সাদ উঁচু সাদের কসম স্বাদুফ আর মারফুক হলো উঁচু উঁচু সাদ কোনটা আসমান আসমানটা আমাদের মাথার উপরে একটা উঁচু সাদ কত উঁচু সাদ। হিসাব করলে কিতাব মিশা যতই চেষ্টা করুক এ করে হিসাব বিজ্ঞানীরা বের করতে পারবে কিনা আমি জানি না তবে সূর্যের দূরত্ব কত হাজার মাইল বলে না কত লক্ষ মাইল নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হল সূর্য সান। আর সূর্য উপরে অনেক উপরে কি এই আসমান থেকে অনেক উপরে কি পরিমাণ একটা স্বাদ বানিয়েছেন আল্লাহ কত উঁচু মারফু মানুষ চিন্তা করুক আমার আল্লাহর কি পরিমাণ কুদরত আছে এত উঁচু স্বাদ বেগাই রে তারাও নাহ কয়টা খুঁটি খুঁটি আছে পিলার দেখতে পাবে না পিলার কত বড় কুদ্রতওয়ালা আল্লাহ এই নিদের সৃষ্টির দিকে আল্লাহ দেখাচ্ছেন মানুষের চোখ দেখাচ্ছেন চিন্তা করে দেখা এগুলো এই জন্য কসম চার নম্বর কসম খাইলেনমার ফু উঁচু স্বাদ আসমানের স্বাদ আসমানের কসম অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন এমন স্বাদ নয় যে কোন সময় আবার ভেঙে পড়ে যায় আমরা যদি স্বাদ বানাই যত মজবুত করেই বানাই একশো দুশো তিনশো বছর পরে দেখা যাবে আস্তে আস্তে ভেঙে পড়তেছে কিন্তু আল্লাহ তালা বলেন এমন এক স্বাদ বানিয়েছি রুফ বানিয়েছি মাহফুব হ সেটা কেমতার আগে ঝরে পড়বে না ধসে পড়বে না ভেঙে যাবে না পুরোনো হয়ে যাবে না রিপেয়ার করতে হবে না আবার নতুন করে কিছু করতে হবে না এত কিছু দেখে ও মানুষগুলো ওহমানিহা মরে দুন এই সমস্ত নিদর্শন সৃষ্টি রেগুলা দেখে তারপরেও মানুষ দেখে না চিন্তা করে না মুখ ফিরিয়ে নেয় হাইরে কি কুদ্র যিনি সৃষ্টি তার কি ক্ষমতা আছে চার নম্বরটা গেল ওয়াল বাহারিল পাঁচ নম্বর কোশন ওয়াল বাহারিল এমন সাগর বা সমুদ্র যেটা মাসজুর যেটা মানে একদিন আগুনের লেলিহান শিখায় পরিপূর্ণ হয়ে যাবে একদিন আগুনে পরিণত হবে এই সাগর সাগর কেমনে আগুনে পরিণত হবে আগে আল্লাহ সাগরের মধ্যে সাগরের পানিগুলো আগুনে পরিণত পরিণত হয়ে হয়ে যাবে যাবে। আগুনের কিছু কিছু আল্লাত দেখা যায় যে পানির মধ্যে আগুন থাকতে পারে সুনামি উপলক্ষে এবং বাংলাদেশে তাণ্ড বেশে ছিল যখন নিম্নচাপ তখন শুরু হয়ে যায় তখন তার ভিতরে অনেক উষ্ণ থাকে এটা অনেক গরম থাকে সাগর থেকে অনেক গরম যারা ওই সমুদ্রের সাইক্লোন মহাপ্লাবনের মুখে পরে গরম টার পায় তারা তো মারাই যায় বলতে পারে না আমাদের কাছে অভিজ্ঞতা কিন্তু আমি রিপোর্ট পড়েছিলাম পত্রিকায় যে গত আমাদের খুলনায় যে কে আমাদের দক্ষিণবঙ্গে গত বছর তাই না গত বছরই তো বিরাট তুফান হলো না সুন্দরবনের উপরে দিয়ে ওই সময় আমাকে যারা দুই একজন বেঁচে আছেন তাদের রিপোর্ট আমি পাওয়ার সুযোগ হয়েছিল তারা বলেছিল যে পানি বেশ গরম ছিল কোন কোনো এলাকার পানি গা পোড়ার মতো গরম ছিল এবং যে কারণে দেখা যায় গাছপালাগুলো এই পানির এই টাচে কিন্তু অনেকগুলোই মারা গেছে গাছপালা জ্বলে গেছে জলার মতো হয়ে গেছে তাহলে পানির মধ্যে যে আগুন থাকতে পারে কারেন্ট থাকতে পারে আছে না পানির মধ্যে বিজ্ঞান কি বলে কারেন্ট আছে অক্সিজেন আর কি বলে হাইড্রোজেন পানির মধ্যে আগুন আছে বিজ্ঞান প্রমাণ পেয়ে গেছে এবং কেমতের দিন আল্লাহ তালা এই পানির যে এই আগুনের যে ইয়ের কম্পোনেন্টটা আছে এটাকেই আল্লাহ তুলে ধরবেন যে প্রকম্পন হবে যে ভূকম্পন হবে যে সুনামি হবে ক্যামত বললাক্ষ্যে তখন পানি তার অস্তিত্ব হারিয়ে পুরোটা আগুনের রূপ নিয়ে নিবে ওই পাহাড়ের ওই পানির কসম করে আল্লাহ তালা বলছেন ওল বাহারির মাস জোর নম্বর কসম গেল এটা পাঁচ নম্বর কসম পাঁচটা কসম আল্লাহ কি জন্য করলেন আল্লাহ কসম করেন কি বললেন কসম করে বলছি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে এই কাজ না করলি এখন এই কসম শেষ হয়ে কিসের জন্য কসম করলেন কোন খবরটা দেওয়ার জন্য কোন কথা বলার জন্য খবর হলো এই ইয়া তোমার আজাবের রব খবর হচ্ছে তোমার রবের আজাব হয়ে তোমার রবের আজাব হয়েই ছাড়বে মানে কি তোমার রব যে আজাবের ওয়াদা করেছেন এই আজাবকে কেউ ঠেকাতে পারবে না এটা কোন সময়ের আজাব এটা হইতে পারে দিনই দিনে আজাব হয়ে যাবে একটা শাস্তি কি কেমত পরে যে ঘটনাগুলো ঘটবে হাসরের দিনে পোলসেরা জাহান্নাম এই যে সিনগুলো আসবে সেখানে যাদের শাস্তি পাওয়ার কথা তারা যে শাস্তিগুলো পাবে এগুলো কেউ ঠেকাতে পারবে না এগুলো আটকানোর কেউ নাই মালাহা ফেয়াল এগুলো থামাইতে পারে এগুলোকে অফ করে দিতে পারে এগুলো যেন না হয় তার জন্য চেষ্টা তদ্বরি করে কোন সাইন্টিফিক গবেষণা করে এগুলো আটকানো যায় এইটার কোনো ব্যবস্থা হবে না যে আজাদ দেওয়ার যাকে আল্লাহ ওয়াদা করেছেন যার জন্য তৈরি করে রেখেছেন এটা ঘটবেই এটা সংগঠিত হবেই নো ওয়েট কুড স্টপ এই চ্যালেঞ্জ আল্লাহতালা দিচ্ছেন হে মানুষ তোমার সামনে ওই সিন আসতেছে ওই আজাব থেকে বাঁচার জন্য কি চেষ্টা করছ এটা তোমাকে চিন্তা করতে হবে এই খবরটা দেওয়ার জন্য আল্লাহ এতক্ষণ কষ্ট তোমার রবির আজাব একদিন সংঘটিত হওয়ার যেটা হবেই হবে এটাকে ঠেকানোর কেউ নাই এটাকে আটকানোর কেউ নাই কেউ এই জিনিসকে আটকাতে পারবে না তোমার আজাবের তোমার তোমার রবের আজাবকে ঠেকানোর কেউ নাই এটা ঘটবেই এই আয়াতটা যখন শুনলেন পড়লেন বুঝলেন অমর রা তালু এত এফেক্টেভ হলেন কয়েক দিন পর্যন্ত বিছনা থেকে উঠতে পারেনা অসুস্থ হয়ে গেলেন এবং ওনাকে দেখার জন্য লোকের আসতে হলো রুগী দেখার জন্য যে তিনি এটার অ্যাকশন ওনাকে এমনভাবে এফেক্টেড করেছে আমার আল্লাহর আজাব তো ঘটেই যাবে আমি কি সেই অমর সেই আজাব থেকে নিস্তার পেয়েছি পাবো আমি কি বাঁচবো সেই জাহা নামের আজাব থেকে এই চিন্তা ওনাকে এত পেয়ে বসল যে তিনি অসুস্থ হয়ে গেলেন আর এই কথাটা আমরা বললাম আর শুনলাম আমাদের কোন না খবর নাই আমাদের মানে এটা গল্প শুনলাম আর কি তারা কি কোরআনকে নিয়ে একটু চিন্তা করে না কোরআন বক্তব্য গুলো শোনার সময় মন দিল দিয়ে চিন্তা করে না নাকি অন্তর মধ্যে তালা লাগানো আছে যে কোন এফেক্ট করছে না তাহির করছে না উমা যেদিন আসমান কি হয়ে যাবে আসমান সেদিন ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরো হয়ে পড়ে যাবে হ্যাঁ রক্তের রঞ্জিত লাল হয়ে যাবে কাদ্যহান হয়ে যাবে বিস্ফোরণ ঘটবে এবং দিক বিদিক ছড়িয়ে পড়বে গ্রহ নক্ষত্র একটা সঙ্গে একটা টক্কর লাগবে পৃথিবীর সঙ্গে চন্দ্র চন্দ্র সঙ্গে সূর্য সূর্য সঙ্গে নেপচুন নেপচুর সঙ্গে প্লাট যা আসে সবগুলো একটা ধাক্কা লেগে চুরমার হয়ে ভেঙ্গে চুরে যে বিস্ফোরণ ঘটবে যে বিস্ফোরণের ঘরে সবকিছু ভেঙে শুনে চুরমার হয়ে যাবে আসমান পর্যন্ত চুরমার হয়ে যাবে জীবালু আর সেদিন পাহাড় গুলো কি হয়ে যাবে চলা শুরু করে দিবে পাহাড় তো এখন দাঁড়িয়ে আছে পাহাড়গুলো এখন দাঁড়িয়ে আছে কিন্তু পাহাড়গুলো কি দাঁড়িয়ে থাকবে এখন হয়ে থাকার জন্য কিন্তু সেদিন কি হবে আল্লাহ সেগুলোকে হ্যাঁ সেদিন সবগুলোকে ভূমিকম্পন দিয়ে এমন ভাবে কম্পন সৃষ্টি হবে ভেঙ্গে চুরে চুরমার হয়ে সবগুলো পাউডারে রূপান্তরিত হবে আর এক জায়গা থেকে আরেক জায়গায় কত দূর দূরে উড়ে গিয়ে বিস্ফোরণ হলে দেখবেন নাগিরি যখন লাভা বিস্ফোরণ করে আগ্নেয়গির লাভা কদ্দূর যায় কতদূর পাহাড় গিয়ে ছিটকিয়ে পড়ছে এরকম এমন বিস্ফোরণ ঘটবে পাহাড়গুলো গুঁড়ো হয়ে বালুর মতো হয়ে মাটিগুলো সারা পৃথিবী কোথায় কোথায় ছুটে চলে যাবে এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে দিন জন্য ছাড়া আর কিছু নেই। যারা এই ইমান আনতে অস্বীকার করেছে এনকার করেছে কুফরি রাস্তায় থেকেছে ইমান আনেনি সেদিন তাদের জন্য ধ্বংস আর ধ্বংস তাদের জন্য ডিস্ট্রাকশন তাদের আর কোন উপায় নেই আল্লাহ যারা ডুবে যারা অন্যায় কথাবার্তাগুলো গুলো আলোচনা করত দুনিয়ার বাতিল নিয়ে যারা ব্যস্ত থাকতো হ্যাঁ হুমিয়া ফিল বাতিল মধ্যে বাতিল নিয়ে সবসময় তারা ডুবে থেকেছে বাতিল নিয়ে গবেষণা করেছে চর্চা করেছে হক কে থামিয়ে দেওয়ার জন্য হককে পৃথিবী থেকে উৎখাত করার জন্য তারা ষড়যন্ত্র করেছে আর দুনিয়ার ছিল তাদের আরমাত্র আকর্ষণ দিনকে তারা উপহাস করেছে মস্কারি করেছে ঠাট্টা করেছে সেদিন তাদের খবর হয়ে যাবে আজকে পৃথিবীতে যারা আল্লাহর দিনকে উপহাস করে পৃথিবীতে তারা আল্লাহর দিনকে ফুৎকারে দিয়ে নিভিয়ে দিতে চায় বাতিল তাদের আদর্শ তাই না বাতিল প্রতিষ্ঠা করার জন্য এই মিডিয়া কি কষ্ট করে বাতিল প্রতিষ্ঠা করার জন্য বড় বড় চিন্তা বিদ্রা কত গবেষণা করে বাতিল প্রতিষ্ঠা করার জন্য এর পিছনে কত মেকানিজম কাজ করছে কত মানুষ রাত দিন তাদের গবেষণায় বসে বসে কিভাবে মিথ্যা কাহিনী বানানো যায় মিথ্যা কাহিনী রটনা করা যায় হ্যাঁ মিথ্যা প্রবন্ধ ছাপানো যায় ইসলামের বিরুদ্ধে দুশ্মনী ছড়িয়ে দেওয়া যায় আমাদের দেশে যেমন চলছে আন্তর্জাতিক পর্যায়েও চলছে এর পিছনে কত লোক কাজ করে কত মেধা এর পিছনে লাগানো আছে বলেন তো কত বড় বড় পন্ডিতরা কাজ করছে কিভাবে ইসলাম মুসলমান ইসলাম পন্থীদেরকে ঘাইল করা যায় নাজেহাল করা যায় তাদেরকে থামিয়ে দেওয়া যায় তার জন্য তাদের গবেষণার কোন শেষ নেই তো আল্লাহ আল্লাহলা বলেন যে আল্লাহদিন যারা এই সমস্ত বাতিল গবেষণায় নিয়োজিত ছিল আর ইয়াল আবাদুলা দুনিয়া আল্লাহ করো এগুলার পেছনে থাকো তারা খবর হবে সেদিন আয়াতের আগে ইয়াল আবুন খেলাদুলা দুনিয়াকে তারা খেলার জায়গা মনে করেছে প্রসঙ্গক্রমে বলতে চাই এই যে খেলাধুলার মতো একটা জিনিস এই খেলাটার কি পরিমান গুরুত্ব পৃথিবীতে বেড়ে গেছে আমাকে বলেন তো একটা খেলোয়াড় বেতন কত আমাকে একটু হেল্প করেন কেউ দেশের সবচেয়ে নাম করা খেলোয়াড়ের নাম কি দামি বেকাম নাকি বেকাম এর বেতন কত হ্যাঁ ডোনাল্ডো না রোনাল্ডো কোনটা তার তার কত দাম তার মানে কত স্যালারি কত 100 and a week. Like Sorry, Jee? 500,000 a week. 500 a week. We a time, that's what I hope. I'm a terrible guy, see. It's a bad guy. It's a bad guy. Now, when you have a bad guy, you have a bad guy, you have a bad guy, you আর এই পয়সাগুলো চাঁদা দেয় এগুলো করে সেগুলো করে এত গুরুত্ব নিজের দল যদি হেরে যায় মাথা ঠিক থাকে আমাদের দেশে তো ঢাকা স্টেডিয়ামে খেলা শ্বাস হয়ে গেলে গাড়ি ঘোড়া যা পায় সব ভেঙ্গে শ্বাস করবে তার দল কেন পরাজিত হয়ে গেছে এই দেশেও কিছু প্রবলেম হয় বিজয় লাভ করলে ফুটির আনন্দ ফুর্তির পার্টি পরিমাণ হবে আর কি যে ক্যামত ঘটবে সেদিন পুলিশদের সেদিন তো ক্যামত ছুটে যায় পৃথিবীতে খেলাকে এইভাবে গুরুত্ব দিয়ে ফেলেছে আর এইগুলো দেওয়ার পিছনে এইগুলোর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে পৃথিবীর কিছু গ্রুপ আছে যারা মানুষকে এই খেলাধুলার পিছনে লাগিয়ে দিয়ে দুনিয়াটা তারা নিজেরা পরিচালনা করতে চায় আর সব মানুষকে খেলার পিছনে পাগল করে দিয়েছে আর বিভিন্ন কালচারাল না আকর্ষণ দিয়ে মানুষকে ওইদিকে পশুর মতো টেনে নিয়ে যাওয়া খেলাধুলার দিকে নিয়ে যাওয়া দুনিয়ার আর সবকিছু গুরুত্বপূর্ণ কাজে জানা পাবলিক চিন্তা না করে এগুলো নিয়ে চিন্তা করবে অন্য লোকেরা বুঝতে পারছেন কিছু তো খেলাদুলা খুব ভালো জিনিস না মানুষের শরীর শরীর চর্চার জন্য তারপরে যে ওয়ার্ল্ড কাপ থেকে আরও পয়সা খরচ করে আমাদের দেশের গরিব দেশের যেখানে বস্তির ভিতরে মানুষ বসবাস করে সেই দেশের লোকেরা অলিম্পিকে প্লেয়ার পাঠানোর শখ কত চিকিৎসা ব্যবস্থা আমাদের গরিব দুজন আমাদের দেশে আছে। সরকার তার পিছনে পয়সা খরচ করে না আর ক্রিকেটে যখন আমাদের দেশে উইন করে গত কয়েক বছর আগে খেলা ওখানে একটা করে গাড়ি দিয়েছে আমাদের দেশের সরকার মনে আছে নাকি আপনাদের পাঁচ সাত বছর আগের কথা এই গাড়ি কার পয়সা দিয়ে দিছে এই গরিব জনগণের পয়সা দিয়ে দেশের অনেক গরিব জনগণ বস্তু হারা মানে থাকার মতো ঘর নাই নর্দমার পাশে খুপড়ি বানাইয়ে থাকে সেই মানুষগুলোর পয়সা নিয়ে ওদেরকে দিয়েছে আমি এই বিষয়ে খুঁজবা দিয়েছিলাম ওয়ার্ল্ড কাপের উপরে বিশ্ব এই যে ওয়ার্ল্ড কাপের খেলা মানুষ দেওয়ানা হয়ে যায় এত দেখা দেখে যারা নামাজি মানুষ তারা টেলিভিশন থেকে উঠে না গেলে করে আমাকে এই এই বর্ণনা আমি তো এই আমাদের বলি না আমার কাছে রিপোর্ট আসে আমাকে বললো যে এরকম হয়েছে যে নামাজি লোকেরা নামাজ পর্যন্ত কাজ করে ফেলছে কারণ ওই যে কোনখান দিয়ে নামাজ পড়তে গেলে যে গোল হয়ে যায় আর কিছু আছে আর একটু ভালো এত খারাপ না তারা মসজিদে আলোচনা করে একদিন খদবা দিয়েছিলেন জুমায় তো এই জুমার খোদবা শুনে আমি এটা বলেছি যে শরীর চর্চার জন্য যা আছে খেলাধুলা করা যায় কিন্তু এই যে খেলা একটা বিরাট নেশা হয়ে গেছে এর পিছনে এত টাকা খরচ গরিব মানুষের পশাগুলো নিয়ে খেলোয়াড় দেখি এত টাকা রাষ্ট্র ব্যয় করে দেশে ঘন্টা ঘন্টা টেলিভিশনে দেখি গরিব মুসলমানদের সময় নষ্ট করেন যে সময়ের কসম করে আল্লাহ একটা এই সময় তুমি কাজে লাগাও কিছু আমল করার জন্য কোরআন তালাবাত না করে জিকের না করে নামাজ না পড়ে আপনি কয়েক ঘন্টা ওয়ার্ল্ড কাপ আর অলিম্পিকের খেলা দেখার জন্য ব্যয় করেন জীবনে আল্লাহর কাছে কি জবাব দিবেন তো এই কথা আমাদের সমাজে কিছু বেশ শিক্ষিত লোকজন থাকে যারা অনেক বেশি বুঝে না আমরা বুঝতে বুদ্ধিজীবী মার কেন তারা সমালোচনা করলেন যে এখন দেখা যায় ফুটবল খেলা অথচ আমি হারাম শব্দটি করিনি মানুষ বুঝতে পারে না যে আসলে এই জিনিসের পিছনে কি গভীর ষড়যন্ত্র আছে এবং অনেক রিসার্চ পার্সেক্টে আছে এই যে রক মিউজিক অন্য অন্য মিউজিক ছড়িয়ে দেওয়া মানুষকে এই দেওয়ানা বানিয়ে দেওয়া যুবক যুবতীদেরকে ওদিকে ধাবিত করা এবং যৌন তার এই যে আপনার ব্লু ফিল্ম থেকে আরম্ভ করে এই সমস্ত কিছু ছড়িয়ে দেওয়া এই সমস্ত নগ্নতা নিউডিটি নিউডিটিস এইগুলো সবগুলার পিছনে গভীর ষড়যন্ত্র আছে এই খেলাধুলার পিছনে এভাবে একটা খেলা একটা বল খেলে উইন করবে না হ্যাঁ পরাজিত হবে এটা এত কেয়ামত হয়ে গেছে এক গল্প শুনেছিলাম ঢাকার এক লোকে বলতেছিল যে উনি কোনোদিন ফুটবল খেলা দেখেন এই স্টেডিয়ামে গিয়ে মানুষের টিকিট কিনে দেখে তো ওনাকে এক লোকে বলে আর চলেন একদিন খেলা দেখি আমরা তো টিকিট কিনে খেলে দেখছে খেলা দেখতে গেছেন তো খেলা দেখতেছেন যে একটা বল এই পাশে এগারো জন ওই পাশে এগারো জন সবাই খালি বল একটা নিয়ে কে শর্ট মারবে এটা চিন্তার মধ্যে আসে এত কম্পিটিশন এত দৌড়াদৌড়ি অনেকক্ষণ হচ্ছে তিনি বলেন যে একটা বল নিয়ে এত দৌড়াদৌড়ি করার দরকার কি প্রত্যেকে একটা করে বল হলেও অসুবিধা কি হইতো আমি এই এক্সাম্পলটা এই জন্য দিলাম বেসারা যদি বলেও থাকে না বলে কোনো গল্পও বানায় কিন্তু এর ভিতরে হলে যে দেখেন একটা বলে গোল হয়ে গেল আর তার পিছনে এত তার কিছু করতে হবে একটু চিন্তা করেন বুদ্ধিজীবীরা সাহেবেরা একটু চিন্তা করেন যে পৃথিবীর মানুষকে মৌলিক কাজ থেকে সরিয়ে নিয়ে আল্লাহ কি জন্য পয়দা করেছিলেন কত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আল্লাহ তারা পৃথিবীতে পাঠিয়েছেন আল্লা তালা বলেন এই দিনের আমানত এ কোরআন আমানত আমি পাহাড়ের কাছে প্রেজেন্ট করেছিলাম যে তোমার কাছে কোরআন দেই তুমি এটা দায়িত্ব গ্রহণ করো ইসলামের পাহাড় বলো যে আল্লাহ আমি পারব না পালন করতে সে অসহায় প্রকাশ করলো আর ইনসান এটাকে গ্রহণ করলো ইন্না জাহুলা সে বড় সে বুঝতে পারলো না যে কত বড় জলুম করছে কোরআনের প্রতি দায়িত্ব নিয়ে আর সে কত বড় ইগনোরেন্ট মূর্খ জানতে পারছে না কি আমানত আমি তাকে দিয়েছি কেউ প্রশ্ন করবেন যে আল্লাহ আল্লাহতালা আকাশ জমিন এবং পাহাড়কে আল্লাহতালা আকাশ জমিন এবং পাহাড়কে কোরআনে দায়িত্ব দিতে চাইলেন ইসলামের দায়িত্ব দিতে চাইলে তারা নিলেন না কেন আল্লাহ দিতে চাইলে তাদের না বলার সুযোগ আসে নাই তারপরে আল্লাহ তাদেরকে আসলেই দেন নাই বলছেন যে নিবা কিনা কি মনে হয় কেমন হয় নিলে তারা বলছে এই বিরাট দায়িত্ব আমরা পারবো না আল্লাহ চাইলে তো তারা নিতেই হবে আল্লাহ তারা হুকুপ তারা মানতে অমান্য করতে পারবে না এটা এই ঘটনা আল্লাহ এই জন্য ঘটালেন আমাদেরকে বলতে যে তোমরা যে কোরআন ক্যারি করো কি জিনিস ইসলাম যে তোমরা দাবি করো এটা কি জিনিস এটা বুঝেছ কিনা পাহাড় জমিন আসমান বুঝতে পেরেছিল আর আমরা আমরা কবে নিলাম আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেছে এই তোমাকে কোরআন দেবো না ইসলাম দেবো আপনার সঙ্গে আলাপ হয়েছে আল্লাহ তো আপনি নিলেন কেন এটা কে বলতে পারে যে আমরা তো চাইনি আল্লাহ দিয়েছেন কেন এটা আমাদেরকে আমাদের সঙ্গে আল্লাহ তালা কথা হয়েছে একদিন কখন কথা হয়েছে আদম আলাহামকে যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন আমাদের জন্ম হওয়ার আগে আল্লাহ কথা রুহ জমা করলেন যারা তারা আসবে সমস্ত রুখ গুলো জমা করে ফেললেন এসে বললে তারপর আল্লাহ তালা জমা করে রুহদেরকে বললেন আল্লাহ তো বেরবিকুম আমি কি তোমাদের রব না এটা মেনে নিচ্ছ কলু বেলা সমস্ত রুহ সঙ্গে আওয়াজ নিয়ে বললো যে অবশ্যই আল্লাহ আমরা মেনে নিলাম গ্রহণ করলাম আমাদের সঙ্গে আল্লাহ আমার তো মনে নাই মনে তো নাই ঠিক আমরা ভুলে গেছি মনে করায় দেওয়ার জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন তোমার সঙ্গে কথা হয়েছে কথা বলছেন কোরআনে পাখি বলে দিয়েছেন বালা। কোরআনে পাখি আয়াত নাজিন করে আল্লাহ বলে দিয়েছেন তোমার সঙ্গে আমার সেই কন্ট্রাক্ট হয়েছে আর আসলে তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন দিয়ে সৃষ্টি করেছেন ইনসা এই দেওয়ার আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আদম আল আসলকে বললেন যে হেদায়ত আসবে সেটা দায়িত্ব পালন করবা কাজে আপনার আমার কোনো অপশন নাই কোন চয়েস নাই যে আল্লাহ এটা চাইনা দিয়ে না উনি কাউকে দিয়ে দেবেন এটা আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদেরকে আমাদের কোনো অপশন নাই কিন্তু আল্লাহ বলে দিলেন কি দায়িত্ব তোমাকে দিয়েছি এই দায়িত্ব পালন করা যদি মানুষ খেলার পিছনে এত সময় নষ্ট করে এই আনন্দ ফুর্তির পিছনে এত টাইম দিয়ে ফেলে এত পয়সা খরচ করে এত সময় দেয় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে মানুষকে তো কাজেই খেলাধুলা সব না যায় না শরীর চর্চার জন্য ঠিক আছে কিন্তু যেভাবে পৃথিবীর অন্য জাতিগুলো অলিম্পিকের পিছনে ওয়ার্ল্ড কাপের পিছনে টুর্নামেন্টের পিছনে ক্রিকেটের পিছনে যেভাবে পয়সা খরচ করে ব্যয় করে পৃথিবীর অন্যান্য জাতিগুলো যারা তাদের কাছে দিন নাই তাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগে হিসাব দেওয়া লাগে এগুলো কোন খবর নাই তারা যেগুলো আয়োজন করে আমরা তাদের সঙ্গে তালে তাল মিলাবো ওই তরিকায় এটা কেন মুসলমান দেশগুলো বুঝে না কেন মুসলিম রাজনীতিবিদরা পলিটিশিয়ানরা গভর্নমেন্টগুলো এগুলো কেন বুঝে না আর যেখানে তাদের দেশের গরিব মানুষগুলো না খেয়ে মরছে চিকিৎসা পাচ্ছে না নর্দমার পাশে খুপড়ি বানিয়ে বসবাস করছে সেগন্ধে হাঁটা যায় না সেই পয়সা ব্যয় না করে তারা যদি ব্যয় করে তাহলে আল্লাব যারা বাতিল নিয়ে চর্চা করে আর খেলাধুলায় মত থাকে তাদেরকে আল্লাহ তালা সেদিন কি বলবেন সেদিন এই লোকগুলোকে জাহান নামের দিকে ঠেলে দেওয়া হবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে তেমতের দিন তাদেরকে ধাক্কা দিয়ে একদম উপর করে ফেলে দেওয়া হবে কোনো কোনো নিক্ষিপ্ত করা হবে সোধা করে নেওয়া হিহিনারুল্লা তি কু তু বিহাতুকাজি বন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে আর বলা হবে হ্যাঁ যে এই হচ্ছে ওই জাহান্নাম ওই আগুন যেটার কথা আমার নবী বলেছিলেন আমার কিতাবে বলেছিলাম আর তোমরা কোন গুরুত্বই দিতে না তোমরা কথা এগুলা বিশ্বাস করি না তোমরা মানতে অস্বীকার করেছিলে এই আগুনের মজা এখন গ্রহণ করুম হ্যাঁ যে ফিতনা পৃথিবীতে তোমরা করেছিল করেছিলে ফিতনার স্বাদ এখন গ্রহণ বলা হবে কি আফা হাজা মালুন এই যে আগুনে এখন ফেলে দিচ্ছি তোমাদেরকে তোমরা পুরী রাচ্ছ তোমাদের এই আগুনে থাকতে হবে এটা কি এটা কি জাদু মনে হয় নাকি তোমরা দেখতে পাও না কিছু এই কোরআন যখন নাজির করেছেন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামের প্রতি আরবের কোরআষা কি বলেছিল জাদু চর্চা করে তার করে তার দিকে নিয়ে যেতে চায় এটা কোরআন আল্লাহর কিতাব কিছু না এগুলো তার জাদুর কিছু খেল মাত্র কারণ ওনার কাছে থেকে কোরআন তালাবাত শুনি অনেকে ইসলামকে কবুল করে ফেলতো মনে হতো জাদু দিয়ে টেনে ফেলেছে আকর্ষণ সৃষ্টি করে খবরদার কাছে নাকি তোমরা দেখতে পাওনা আল্লাহর জমিনে যখন ছিলে হক বাতিল কিছুই দেখতে পাওনি কি অন্ধ ছিল তোমরা কেন বুঝতে পওনি কেন বিবেক খরচ করি চোখ দিয়েছেন আল্লাহ তাল্লাহ সত্য পথ বাতিল পথ হক পথ মিথ্যা পথ কিছুই বুঝতে পারো নি শুধু বাতিলের উপরে ছিলা আজকে দেখো তার মজা তোমাদেরকে উপলব্ধি করতে হবে ঢুকো এখানে ধাক্কা দিয়ে ফেলে বলা ঢুকো যাও ভিতরে প্রবেশ করো আউলা গিয়ে কষ্ট হয়ে গেলে সবর করবা না সবর করবা না আলাইকুন দোনোটাই বরাবর সবর করে পড়ে থাকি তাতে কোনো লাভ নাই বেসবর হয়ে লাফালাফি করি তাতে কোনো লাভ নাই দোনোটার আজাব সমান কোন তরিকায় তোমাদের শান্তি হবে না ইন্নালিল্লা কিরকম কথা এই আভাব যদি কাউকে ভোগ করতে হয় কি কঠিন পরিস্থিতি সামনে আসবে ইনামা তু যে আর তোমরা আজকে সে জিনিসেরই পাওনা পাবে যেগুলা তোমরা করেছিলে তোমাদের আমলের তোমাদের কৃতকর্ম কিছুই অতিরিক্ত শাস্তি দেওয়া হবে না তোমাদের পাওনার বাইরে একটু দেওয়া হবে না হিসাব করে করে যার পরিমাণ যে গুণাগুলো ছিল সেগুলো শাস্তি আসবে কোন কিছু অতিরিক্ত অন্য কেউ দায়ী করতে পারবে না তোমার আমল অনুযায়ী হিসাব করে করে তোমাকে শাস্তি দেওয়া হবে এই কথাগুলো শোনার পরে ওমর রাজ আনহু অসুস্থ হয়ে পড়লেন তিনি এত ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন এইভাবেই কোরআন তালাওয়াতের সময় রিয়াকশন হওয়া দরকার চিন্তা করা দরকার এরপরে আল্লাহ তালা বলবেন যে কথাগুলো আগামী সপ্তাহে শুনবো আমরা যে এই আজাবের মোকাবিলায় যেটা আছে ফি ইনালি জান্ন মোত্তাকিদের জন্য জান্নাতে আল্লাহ কি নিয়ামত রেখেছেন এবং সেখানে আল্লাহ তালা মোত্তাকি হয়ে গেলে আপনি আপনাকে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা সহকারে কিভাবে আল্লাহ এক জায়গায় থাকার ব্যবস্থা করে দিবেন সেই কাহিনীটা শোনা দরকার আমরা কি চাই জান্নাতি বিবি বাচ্চা ফ্যামিলি সব একসঙ্গে থাকবো তাহলে আল্লাহ তালা আমাদের আগামী সপ্তাহে তফসি যেন মিস না করেন ইনশাআল্লাহ